না পড়ে করা যাবে তারপরে যখন ফজরে আসলেন ফজরে যখন আসলেন আসার পরে দেখলেন জামাত শুরু হয়ে গেছে জামাতে আপনি লেগে যান সাথে সাথে জামাত যখন শেষ হয়ে গেল সাথে সাঁতে সন্নত পড়ে নিতে পারবেন আবু দাও রয়েছে এইভাবে আপনি সুন্নত পড়েন আর যদি তখন না পড়েন জোহরের আগে আগে কোনো সময় সূর্য উঠার পরেও যদি তাকিত রয়েছে নবিস কখনো ছাড়েন আপনিও ছাড়বেন না জোহরের জোহরের সুন্নত যথাসাধ্য পড়বেন এই সন্ন্যত এতে অনেক নেকি রয়েছে অনেক ফজিলত রয়েছে ছাড়বেন না ইচ্ছা করে কিন্তু কখনো কাজ বসত অনেকে ডিউটি বাড়াইবার চেষ্টা করবাজ এই যখন মসজিদে ঢুকবেন হ্যাঁ তাহেতুল মসজিদ পড়তে হবে কিন্তু তাহেতুল মসজিদ এক্সট্রা নামাজ জরুরি নাই ধরেন জোহরে ঢুকলেন জোহরে ঢুকে জোহরের সন্নাথ আছে আগের সন্ন্য আরজিদ আছে দুই শিকার করা যাবে এক গুলি দিয়ে দুই শিকার করা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি পড়ে তো যাই তো ফজরে নয় ফজরে যদি আপনি চার পড়েন দুই দুই এটা ঠিক না কারণ কখনো এই করে পড়েন নাই এই জন্য ফজরে হয় বাসা থেকে আপনি সন্ন্যাদ পড়ে আসেন ফজরে আর তারপরে মসজিদে যখন আসলেন তখন তেহেতুল মসজিদের পড়েন আর মসজিদে এসে দুই পড়লেন তেহেতুল মসজিদ তারপরে দুই পড়বেন সোননাতে রাতে এরকম করবেন না ফজরে এইরকম করবেন না বরং ফজরে চার রাখাত শুধু নামাজ রয়েছে দুই রাখা সন্ন্যতে মহাকাদা দুই রাখাত আর ওই দুই রাখাত সন্ন্যতেই আপনি তেহেতুল মসজিদের নিয়ত করবেন এসেছেন মসজিদে আর ফরজ শুরু হয়েছে তেহেতুল মসজিদ নামাজে আর আমাদের ভাই বলছেন যে ওই সময় যে সন্ন্যত পড়ে আর এক শ্রেণীর মৌলী সাহেবের মুফতিরা বলে যে দলিল আছে দলিল যদি দলিল থাকে ওদেরকে বলেন দলিলটা নোট করে দেন হাদিস নাম্বারটা দিয়ে দেন দলিল নোট করে দেন নাম্বার কোন দলিল নেই বরং তাদের অন্তর কি যে বাদাল ফজের ফজর পরে যে নামাজ নাই তো আমি কি করব আগে আমার সন্ন্যত পড়ব তারপর ফরজ লাগবে এটি সমাধান না এর সমাধান ছিল যে সালাম ফেরার পরে পড়ো সালাম ফেরার পরে যে তোমার কাছে যায় না হয়তো সূর্য উঠার পর পড়ো সূর্য উঠার পরে পড়ো সকাল নয়টায় দশটা জোহরে পড়ো কিন্তু আপনি এটিকে জামাত ছেড়ে মুসলিমদের সাথে বিচ্ছিন্নতার সৃষ্টি করে আপনার নামাজ হচ্ছে না স্পষ্টা নামাজ নেই ইল্লাল মাকতুবা ফরোজ নামাজ ছাড়া অন্য কোন নামাজ কবুল হয় না সুতরাং যারা দলিলবিহীন ফতোয়া দেয় মুফতি তাদের পিছনে পড়বেন না হলে তাদের সাথে গড়তে গিয়ে পড়তে হবে আল্লাহ পাক যেন উদ্ধার করে সুরা না পড়লে নামাজ হয় না আর বাংলাদেশের হুজুর বলছে বা ইন্ডিয়ার হুজুর বলছে যে সুরাফাতে পড়তে হবে না কোনটা নেবেন রসুল হুজুরে নেবেন না এই হুজুর গুলি নেবেন রসুল এটা নেবেনা নামাজ হয় না ভালো এগুলো তো বলে না বললাম না এত নামাজ পড়ে শেষ খেলে আল্লাহ বল তোর নামাজ হয়নি কেমন সুরাফাতে পড়িস নি ভালো কিন্তু কথা হচ্ছে টাইম যদি না পান সুরফত করে এসে আল্লাহ আকবর বলেছে আর সুরাফা